সোনার পাখির প্রতিদিন মালি আপেল গুনে রাজার হাতে তুলে দিত রাজা ভীষণ রেগে যায় যখন মালি তাকে জানায় গাছে একটা আপেল কম আছে এই চোর কখনো ছাড়ব না বসাবো রাত নামে এবং মালির মেঝো ছেলে মাঝরাতে একই ভাবে ঘুমিয়ে পড়ে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 তখন মালির ছেলে লাগে না শুধু তার রাজসভায় সবাই আলোচনায় বসে প্রত্যেকের সিদ্ধান্ত নেয় যে এই পালকের মূল্য রাজ্যের সম্পদে চেয়ে অনেক বেশি একটা পালকে আমার কিচ্ছু হবে না আমার গোটা পাখিটা চায় ধারে একটা শেয়াল কে বসে থাকতে দেখে দেখা ওকে মারার জন্য ও তীর ধনুক নিয়ে তৈরি হয়ে যায় আমায় মেরোনা আমি তোমায় ভালো উপদেশ দেব আমি জানি তুমি কোন কাজে এসেছো। এটাও জানি তুমি দুই দিকে দুটো পান্থশালা দেখতে পাবে একটা যেটা দেখতে খুব সুন্দর এবং মনোরম আর আরেকটা একেবারে ভাঙা রাতে বিশ্রামের জন্য ওই ভাঙা ঘরটাই বেছো কিন্তু মালির ছেলে মনে মনে ভাবে আবার হাঁটতে শুরু করে এবং অবশেষে গ্রামে পৌঁছয় যেখানে দুটো পান্থশালা দেখতে পায় একটাতে দেখে সবাই নাচ গান খাওয়া দাওয়া করছে আর অন্যটা দেখে ভাঙাচরা এবং নোংরা ও তখন মনে মনে ভাবে আর বড় ছেলে ফেরত না আসার জন্য মেজো ছেলে একই দায়িত্ব নিয়ে বেরিয়ে যায় তার সঙ্গেও একই জিনিস ঘটে ও শিয়ালকে দেখতে পায় শেয়াল ওকে একই উপদেশ দেয় কিন্তু যখন ও দুটো পান্থালার সামনে এসে পৌঁছয় বাবা তুমি আমায় দয়া করে যেতে দাও কিন্তু ওর বাবা ভয় পেয়ে যায় কিন্তু তুমি আমায় হারাবে না বাবা বাড়িতে গিয়েই থাকবে ধন্যবাদ শেয়াল বন্ধু আমার ল্যাচে বস আমি তোমায় তাড়াতাড়ি নিয়ে যাবো শীঘ্রই তারা গ্রামে পৌঁছয়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 ওই সোনালি ঘোড়া খুঁজতে তুমি এখান থেকে সোজা চলে যাবে যতক্ষণ না রাজপ্রাসাদের সামনে পৌঁছবে। ওখানে দেখবে আস্তা বলে ঘোড়াটা দাঁড়িয়ে আছে আর ওর ঠিক ঘোড়া দেখাশোনা করে ঘোড়াটাকে আস্তে আস্তে নিয়ে আসবে কিন্তু খেয়াল রাখবে পুরনো চামড়ার জিনটা নেবে সোনালী জিনটায় ভুল করেও হাত দেবে না সবই ঠিকঠাক হয় কিন্তু যখন ছেলেটি ঘোড়ার দিকে তাকায় ওর মনে হয়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 তাও আমি তোমায় একবার সাহায্য করব। এখান থেকে সোজা যাবে যতক্ষণ না রাজপ্রাসাদে পৌঁছবে রাজকুমারীর সামনে গিয়ে ওকে একটা চুম্বন দেবে মাঝরাতে রাজকুমারী স্নান কক্ষে যাবে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 কিন্তু বেরোনোর আগে কাকুতি মিনতি করতে থাকে যেন জানলার সামনের ওই পাহাড় ওই পাহাড় এতটাই বড় ছিল যে ওটাকে ভাঙা অসম্ভব ব্যাপার হয়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 রাজকুমারী ঘোড়া এবং তার সঙ্গে তুমি হাত মেলাবে তারপর রাজকুমারীর সঙ্গেও হাত মেলাবে তারপর চট করে তাকে ঘোড়ার পিঠে বসিয়ে ওখান থেকে পালিয়ে আসবে তারপর একবার পাখিটা হাতে নিয়ে দেখতে চাও যে ওটা সত্যি সোনার পাখি কিনা এই বলে পাখিটা নিয়ে পালিয়ে আসবে শিয়াল যেমন যেমন বলে ঠিক তেমনই সব কাজ হয় तुम सदेश असंख्य धन्यवाद तुम्हारे तुम्हारे ऋणी तीन मेरे भलो कितेबा तुम्हें बंधु हा तुम जादेश देव ফেরত যাওয়ার পথে দুটো জিনিস মাথায় রাখবে সেই গ্রামে যেখানে ওর দুই ভাই ছিল ওখানে পৌঁছে ও খুব চেল্লামেলির আওয়াজ শুনতে পায় ও দেখে দুজন লোককে ফাঁসি দেওয়া হচ্ছে তারা কে সেটা দেখতেও সামনে গিয়ে যায়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 তারপর রাজ্যের সবাই খুব খুশি হয় এতটাই গভীর ছিল যে ওপরে উঠতে পারে না আবার ওর শিয়াল বন্ধু চলে আসে ওকে বাঁচাতে তাহলে তোমার কোনো অনিষ্ট হতো না তাও তুমি আমার তোমার ভাইয়েরা তোমায় মারার আদেশ দিয়েছে রাজ্যে গেলেই তোমায় প্রহরীরা মেরে ফেলবে তাই সে গরিবের পোশাক পরে নেয় এবং ছদ্মবেশে রাজসভায় যায়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 বেশ কিছুদিন কাটার পর সে একদিন জঙ্গলে ঘুরতে বেরোয় এবংহিত বন্ধুর কথা রাখে শেয়াল হত্যা করা মাত্র সে একটি মানুষে পরিণত হয় আর তারপর জানা যায় আসলে ছিল রাজকুমারীর ভাই যে বহু বছর আগে এই জঙ্গলে হারিয়ে গেছিল